ونعوذ بالله من شرور أنفس ما ومن سيئات أعمالنا من يهدي له فلا مدل له ومن يهدي له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لَا شريك له وأشمد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده, عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم wa ala বরাহি আরি বরাহী ইন্দামিদ মজিদ أمَّا بَعْدُ فَأَِلهَّهِ مِنَ الشَّيطانُ الرجم بِسممِ الله ي الرَّحْمنَ ي الرَّحيم تَفبَّتْ يَد أَ بِهَ بِ وَتَبْد مَا أَونَا مالُ وَمَا كَسَبَ سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبد من مسد آمنت بالله صدق الله العليز العظيم محترم حاضرين সুরায় লাহাব তিলাবত করলাম সুর আয় লাহাব মোটামুটি আমরা সবাই জানি অবস্থ আছে অনেকেরই শুধু প্রথম আয়াতের উপরেই দি একটা কথা বলা মাকসাদ খুব লম্বা কথা হবে না আজকে শারীরিকভাবে খুব ফিট না আমি সেই জন্যে রুটিন চালায় নেওয়ার জন্যে আজকে বসা আসলে আর সমসাময়িক দু একটা প্রসঙ্গ আমার সামনে আসে আসছে এগুলো আপনাদের সাথে একটু আলোচনা করে সংশোধনী আনা আমাদের কাজে এটা যখনই সামনে কোনো সমস্যা আসে এগুলো আপনাদের সামনে পেশ করা এখন দুই তিনটা বিষয় আমার সামনে আসছে যেগুলো অতি আবেগে মুসলমান কিছু বাড়াবাড়ি করছে আবার কিছু ছাড়াছাড়ি করছে এটার পেছনে দিনী আবেগ কাজ করে দিন আবেগ যখন অতিরিক্ত কাজ করে তখন মানুষ ভুল করে ফেলে বিধাহাত এক পর্যায়ে তাকে শিখ পর্যন্ত নিয়ে যায় এগুলো বেশিরভাগই আবেগের বশবর্তী চিন্তা করে না কোরআন হাদিস মোয়াফিক কিনা আমার কথা আমার বক্তব্য আমার আমল আমার কাজ এগুলো চিন্তা করে না মনে কর এটা তিনি কাজ সুর এ আল্লাহ করেছেন আবুল লাহাব সম্পর্কে আমরা জানি আবুল আহাব এবং তার বিকে এই যে আবুল আহাব এই আবু লাহাব কিন্তু আসলে তার নাম তার আসল নাম হচ্ছে আব্দুল আলুজা আবুল আহাবের আসল নাম হচ্ছে আব্দুল আলুজা অজ্জা ছিল মুসরিফ মতকা মুশ্রিকদের একজন দেবতার নাম একটা দেবতার নাম তাদের অনেকগুলো দেবতা ছিল লাত লাতর অনেক দেবতা ছিল তাদের এর মধ্যে অজ্ঞা এক দেবতার নাম একটা মূর্তির নাম তো আবদুল অজ্জা মানে অজ্জার বান্দা এখন আবুল আহব এক জঘন্য ব্যক্তি যিনি পিরো নবী সাল আলী আসলামকে সর্বপ্রথম গালি দিয়েছেন মারার জন্য পাথর উঠাইছেন তো আল্লাহ সুবাহানা এতদিন পর্যন্ত আবুল আহবের কোনো জবাব দেন নাই আবুল আহাব শিরিক করেছে আবুল আহাব শিরিক করেছে কিন্তু আবুল আহাবের কোনো জবাব আল্লাহ তেন নাই যখনই আবুল আহাব আল্লাহ সুবাহান প্রিয় হাবিব সাল্লি আসাল্লামকে উদ্দেশ্য করে কটুক্তি করল আল্লাহ তালা আর চুপ থাকেন নাই আবুল আহবকেও আল্লাহ তালা বলে দিয়েছেন যে আবুল আহাব তুমিও ধ্বংস হও কেন আবুল আহাব বলেছিল রসুলকে তব্লা কালি হাজা জামা মোহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য আমাদেরকে ডেকেছ দিনের দাওয়াত দেওয়ার জন্যে সেই লম্বা ইতিহাস আমি সেদিকে যাবো না সেটা আমার মাকসাদ আলোচনা আবু লাহাব তার আসল নাম নিয়ে আজকে কথা আল্লাহ আবিহাব বলেছেন আবুল লাহাবের হস্তদয় ধ্বংস হোক অথচ যেই ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ এটা বলেছেন এই ব্যক্তির নাম না তার নাম আবদুল তাহলে বলা দরকার ছিল তবাদা আব্দুল যে আব্দুল হস্তোদ্ন সে আমার প্রিয় হাবিবের হাত ধ্বংস হোক এই আমি আল্লাহ তার জবাব দিলাম এই রকম বলা দরকার ছিল অথচ আল্লাহ তা আব্দুল না বলে বললেন আবু আহ কেন বললেন এটা এটা এই বলেছেন আল্লাহ আব্দুল অজ্জার মধ্যে শিরিক আছে শিরিক ওই নামের মধ্যে সিরিক আছে আল্লাহ ওই শিরিক সিরিকওয়ালা নামটাকে এলাইয়াছে আমাদেরকে তালিম দিয়ে দিলেন কামড় পর্যন্ত যে যে শব্দের মধ্যে শিরিক থাকবে ওই শব্দও বলা যাবে আমাদের অনেক শব্দের মধ্যে আমরা শিরিক ব্যবহার করে ফেলি খুব সহজেই নামের মধ্যে শিরিক থাকে গন্ধ থাকে অথবা আমাদের কথার মধ্যে শিরিকের গন্ধ থাকে লেখা থাকে শিশুর জীবন বাঁচায় গেলে একটু কম বয়সে বলে অকাল মৃত্যু অকালে মরে গেছে এটা আল্লাহ তাল আয়াত কে অস্বীকার করা এই চলে যাবে অকালে কেউ মরে না আল্লাহ তাল বক্তব্য হচ্ছে ইদা জা হুম যখন কারো নির্ধারিত সময় চলে আসে একটু বিন্দু মাত্র আগে পিছে হয় না যখন তার নির্ধারিত সময় তখনই ডাকাসে এখন কেউ যদি মরে বলে যে না অকাল মৃত্যু হয়েছে তাহলে আল্লাহ তালা বলতেছেন মানুষের মৃত্যু কালই হয় নির্ধারিত সময়ই হয় আর আমি বলতেছি অকালে মৃত্যু হয়েছে তাহলে আল্লাহর কথাকে অস্বীকার করা পর আনের কথাকে অস্বীকার করা ইমান চলে যাবে আল্লাহ তালা আব্দুল ওজার নামটা ব্যবহার করলেন না এই নামটা আল্লাহর কাছে ধীরৃত ঘৃণিত ব্যক্তিটাও ঘৃণিত ব্যক্তি যেহেতু তার হাবিবকে গাড়ি দিয়েছে নামের মধ্যে যেহেতু শিড়ি কছে এত কিছুর পরেও আল্লাহ তালা তার নামটাই উচ্চারণ করেন নাই ভিন্ন এমন এক শব্দ উচ্চারণ করেছেন যেটা বাস্তবতা এবং তার ভবিষ্যৎ অপেক্ষা করছে যে জিনিস এমন এক শব্দ দিয়ে আল্লাহ তালা ব্যক্ত করেছেন বাস্তবতা হচ্ছে আবুল আহাবের চেহারাটা ছিল কুমলা। লাল লাহাব হচ্ছে আগুনের স্কুলিঙ্গ যেটা তপ্ত আগুন তার যে লাভা ওইটা হচ্ছে লাহাব লাল টত্টকে তা আবুল আহাবের চেহারাটা যেহেতু ছিল লাল টত্টকে আমরা বাংলায় বললে বলতাম লালু আল্লাহ তালা ওইটা কি বলছেন আবুল আহাব আবু মানি না। এখানে আবুন মারি বাবা না যেমন আমাদের ওই যে আবদুল গফ্ফার কুলাঙ্গা সে আবু বকর রাহু তালুর তর্জমা করছেন বকরির বাবা আবু ওরাই তর্জমা করছেন বিড়ালের বাবা নাওয়াজ গাধা যখন হয় তখন মুখ দিয়ে এরকম অনেক শব্দই বের হইতে পারে সে মানুষের মধ্যে পড়ে না যে সমস্ত মানুষ সাহবাহ রামকে নিয়ে কটুক্তি করতে পারে তাদের নামকে বিকৃত করে কথা বলতে পারে তারা মানুষের কাতারে পরে না মুসলমান এখানে আবু মানি বাবা না সব জায়গায় আবন বাবা হয় না এখানে আবু মানি মালিক ওয়ালা আবু ওরাই বাবা না বিড়াল ওয়ালা তো এখানে আবু লাহাব মানি লাহাবের বাবা না আবন মানি বাবা এটা একটা অর্থ আবুনের অনেক অর্থ এখানে আবু লাহাব মানি লালচে মানুষটা লালওয়ালা এই নাম উচ্চারণ করার পেছনে একটু তার জন্য অপেক্ষা করছে এটা দুনিয়া আল্লাহ তার নামের সাথে লাগাইয়া দিলেন আগুনওয়ালা মানে জাহান আল্লাহ তালা আগের থেকেই তার ঠিকানা কি হবে জানাইয়া দিলেন তার যে ইমান নসিব হবে না এটা আল্লাহ অগ্রিম জানাই দিলেন নামের মধ্যে আবুলা যে কারণে প্রসঙ্গটা আনা যে একজন মানুষ যত ধিকৃত হোক ঘৃণীত হোক কিন্তু নাম উচ্চারণের ক্ষেত্রে এমন কোন উচ্চারণ যেন না করে ফেলে যার কারণে এটা আমার দিকে ফিরে আসে ওই আব্দুল্লাফ সিদ্দিকী একজন ধীরত ব্যক্তি তিনি যেই হোক যেহেতু সাহাবিদের বিরুদ্ধে কথা বলেন যেহেতু তাওয়াত লীগের বিরুদ্ধে কথা বলেন যেহেতু হজের বিরুদ্ধে কথা বলেছেন তিনি যেই হোক তিনি একজন ধীরিত ব্যক্তি যেই হোক মুসলমান হিসেবে তাকে আমরা ঘৃণা করি এই ঘৃণা ব্যক্তিগত ঘৃণা নয় এই ঘৃণা ইমানই ঘৃণা এটা আমার ইমান যার মধ্যে ঘৃণা জাগবে না তার মধ্যে ইমান নাই নেফাঁক ধরা এই সমস্ত ব্যক্তিদেরকে যারা ঘৃণা করবে না তাদের এই মান নিয়ে সন্দেহ আছে নিঃসন্দেহে এইটা বলা আমার উদ্দেশ্য নয় আসলে উদ্দেশ্য হচ্ছে এই ব্যক্তির নামটা নিয়া আমরা ঘৃণা প্রকাশ করতে গিয়া কেউ কেউ দেখি লেখে লত্যা লত্যা কি লেখে লত্যা ভাই লতিফ তো আমার রবের নাম আবদুল লতিফের প্রতি ঘৃণা প্রকাশ করতে গিয়া আমি তো আমার রবের পদ্ধতি অবলম্বন করতে পারতাম তিনি আব্দুল ওজার ক্ষেত্রে যেটা বলেছেন আমি আব্দুল লতিফ নামই বলব না আমি তাকে জাহার নামি বলবো আল্লাহ যেমন আব্দুল কিন্তু তার নাম বিকৃতি করে বিশেষ করে এমন নাম যেই নাম বিকৃতি করলে আমার রবির দিকে চলে যেই নাম বিকৃতি করলে আমার নিজের গায়ে এসে পড়ে আমরা এটা বলতে পারি না আমি আবদুল লতিফ না বলি যদি মনে হয় আমার কাছে যে এই ইসলামী নামটা মুসলমানের এই নামটা আমার রবের এই সুন্দর নামটা গুন নাম এটা এই কুলাঙ্গারের সাথে আমি ব্যবহার করব না করলাম না কিন্তু আমার রবের নাম বিকৃত করে তার উপর ঘৃণা প্রকাশ করা এটা অতি আবেগের বিষয় আমি ভুল করতেছি আব্দুল লতিফ কত চমৎকার নাম লতিফের বান্দা মেহরবান আব্বা লতিফ রাহিম লতিফ এগুলো প্রায় কাছাকাছি অর্থ দয়াবার সেই দয়াবান আল্লাহ তাল আর বান্দা এত সুন্দর নাম লতিফ তো কোনো দুষ্খরে নাই লতিফ তো আমার রবের নাম এখন এই নাম বিকৃত করে এটা তো আমি আমার নিজের দিকে নিয়ে আসতেছি আমার রবকে আমার রবের নামকে মানে বিকৃত করতেছি এটা গুণা হবে নিঃসন্দেহে গুণা হবে আমি ঘৃণা প্রকাশ করতে চাই যেন আমার রবের নামকে বিকৃত মান আবদুল গফ্ফার চৌধুরী গফ্ফাইরা তো বলে এক কেউ কেউ এটাকে সংক্ষেপ করে বলে আগা চৌধুরী কি বলে আগা চৌধুরী আগা চৌধুরী আ আব্দুল গা গফ্ফার চৌধুরী আচ্ছা আব্দুল এটা কেনা সংক্ষেপ করে আপনি আ বললেন কিন্তু পরে যে গা বলতে স্যার আরে ভাই গা তো গাফার আমার রবের নাম আপনি তাকে ঘৃণা প্রকাশ করতে যায় আর তার উপর ঘৃণা প্রকাশ করতে যায় আপনি তো তাকে যদি আপনার মুসলমান মনে না হয় তার প্রতি যদি ঘৃণা প্রকাশ করতে না হয় তাহলে আমার রব যে পদ্ধতি অবলম্বন করেছেন আব্দুল ওজার ক্ষেত্রে আবুল আহবের ক্ষেত্রে ভিন্ন নাম ব্যবহার করেছেন জাহান নামই বলেছেন আপনার যদি ঘৃণা প্রকাশ করতে হয় ওই রকম কিছু প্রকাশ করেন ওইরকম কিছু ব্যবহার করেন কিন্তু আমার রবের নামটা বিকৃত করেন এটা বিশেষ করে অনলাইনে যে সমস্ত ভাইরা আছে তাদেরকে আমরা বেশি দেখিয়ে যাই অনলাইনে যে নামগুলো বিকৃত করে করে নিজেদের ঘৃণা প্রকাশ করি নিঃসন্দেহে ঘৃত মানুষ সাহবায়ে কে নিয়ে যারা কথা বলবেন নিঃসন্দেহে ঘৃণিত মানুষ এটা ইমানের বিষয় সিরাতে মুস্তাকিব এর অংশ এটা সাবা একরামকে মহাব্পদ করা এটা সিরাতে মুস্তাাকে অংশ কিভাবে আবার একপর্ম আলোচনা চলে যেত হয় প্রূজানোর জন্যে। সুরা এফাতে আমরা তিলামত করি। ইন্দিন সরতল মুস্াকি সরতল লেজিনা এ আন্তা আলই হিম অইরিল সব নামাজের মধ্যে এই সুরা আমরা তিল করতেছি প্রতি আকাতে মুক্তি তেলাওয়াত না করুক ইমাম তেলাওয়াত করতেছি ইমামের তিলাওয়াতে মুক্তির তিলাওয়াত হচ্ছে হচ্ছে প্রতি তিলাওয়াতির আকাতে সুরায় ফাতে করতেছি আর একটাই দোয়া করতে বারবার আমাকে সেরাতে মুস্তাকিম দেখা দেন সরল পথ দেখা দেন সরল পথ কোনটা ওর আনের এক আয়াত এর ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা হয় ওর আনের ব্যাখ্যা হাদিস দ্বারা হয় রকম বহু নজির আছে ব্যাখ্যা ওর আনের পরবর্তী আয়াতি আল্লাহ কোনটা এর পরের আয়াতই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা যাদের উপর মকদুব যাদের উপর আপনি অসন্তুষ্ট ঐ সমস্ত মানুষদের পথ নয় দলিন যারা পথপ্রষ্ট ওই সমস্ত মানুষদের পথ নয় এই দুই শব্দের ব্যাখ্যা করেছেন মখদুব আলহিম যাদের উপর আল্লাহ আপনি অসন্তুষ্ট এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াহুদিরা দলিন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাসারা খ্রিস্টান খ্রিস্টান যারা তাইলে কি দাঁড়াইল অর্থ যে আল্লাহ দেখান আমাদেরকে অর্থাৎ যে পথটা আমরা আল্লাহর কাছে চাচ্ছি ওই পথ কোনটা ওই পথ হচ্ছে অন্য আয়াত আবার ব্যাখ্যা নাসারাদের ভিন্ন পথটা হচ্ছে চার শ্রেণীর মানুষ তারা যে পথে চলেছেন ওইটাই সিরাতে মুস্তাকিম ঐটাই হচ্ছে ইয়াহুদিন ভিন্ন পথ সেই চার শ্রেণীর মানুষ কারা আন্নবি নবীদের পথ সহজ কথা নবীদের পথ এখন নবীদের সাথে যারা ঘৃণা পোষণ করবে নবীদের সাথে যারা বিদ্বেষ পোষণ করবে বুঝতে হবে তিনি নবীদের পথে নাই তাহলে তিনি যে ব্যক্তি হন না কেন নবীদের সাথে যদি কোনো তার ক্ষোভ থাকে নবীদের সাথে যদি বেয়াদি করে তিনি কখনোই ইসরাতে মুস্তাফিং উপর আছেন বলে ধরে নেওয়া হবে যারা রসুলের সব কিছুকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে কোন রকমের সংশয় সন্দেহ হচ্ছে কিন্তু রসুল থেকে স্বীকৃতি পেয়েছেন যদিও একজন হাজির থাকুব সিদ্দিক ওর এই আয়াতে আল্লাহ বহু বচন ব্যবহার করে শুধু আবু বকর পর্যন্ত তাকে ক্ষান্ত রাখেন নাই সাহাবায় কালাম সবাই আর অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ কাজেই সাহাবাই কালামের সাথে যদি কারো খুব থাকে সাহাবায় কালামের নাম নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে অপব্যাখ্যা করে যেমন আব্দুল গাফার চৌধুরী করেছেন হাজরত আবু বকর সদিক রিয়াল তালা নাম নিয়ে করেছেন আবহরে আল্লাহ তালুর নাম নিয়ে করেছেন এমনটি যদি কেউ করে সাহাবায় কে নিয়ে যদি কেউ কটুক্তি করে যেমন শিয়ারা করে কাজে শিয়ারা কখনই সিরাতেন মুস্তাকিমের উপর নাই নিঃসন্দেহে শিয়াহা যারা সাহাবায় কালামের সাথে বিদ্বেষ পোষণ করে নিঃসন্দেহে তারা জানলেন কোনো সন্দেহ নাই কারণ জান্নাতে যেতে হলে আমাকে সিরাতেন মুস্তাকিমের উপর চলতে হবে সাহাবাই কালামের সাথে বিদ্বেষ রেখে কেউ নিজেকে সিরাতেনস্তাকিম ওয়ালা এটা দাবি করতে পারে না কোরআনের কথা নবীর সাথে বিদ্বেষ পোষণ করে সিরাতে মুস্তাকিম মোয়ালা আদাবি করতে পারবেন সাহাবাহ কালামের সাথে বিদ্বেষ পোষণ করে সিরাতে মুস্তাকিম ওয়ালা আদাবি করতে পারবেন এরপর হচ্ছে দিনের জন্য যারা শহীদ সুহাদা নিজের জীবনকে দিন কায়েমের জন্য যারা উৎসর্গ করেছেন তাদের পথ ওই জিহাদ এটাকে যদি কেউ অপব্যাখ্যা করে বক্তব্যের মাধ্যমে অথবা নিজের কর্মের মাধ্যমে জেহাদের অপব্যাখ্যা দুই রকম হয় এক হচ্ছে জেহাদের সাথে কারো কারো বিদ্বেষ থাকে সে বক্তব্যের মাধ্যমে জেহাদের অপব্যাখা করে জেহাদ নিয়ে কটোক্তি করে জেহাদকে সন্ত্রাস বলে রকম বিদ্বেষ যারা পোষণ করে জিহাদের সাথে তারাও সিরাদিবস্থা কিমের উপর নেয় এই হলো বক্তব্যের মাধ্যমে অপব্যাখা আরেক হচ্ছে অনেক অতি উৎসাহী জিহাদি যে তার কর্মপদ্ধ কোরআন এবং শূন্য মোতাবেক ঠিক করে নাই নিজের মন মতো জিহাদ চালায় দিস বোমা ফুটে দিস যেখানে সেখানে জিহাদি ডাক তুলছে চিন্তা করে না রসুলের মুক্তি জীবনের কথা চিন্তা করে নাই যেখানে সেখানে জিহাদের ডাক দিয়ে বসছে শক্তি সামর্থ্য কিচ্ছুই নাই পুরে ভারত এবং মহাদেশ দিল্লির লালকেল্লায় আবার ইসলামী পতাকা তাইমা খুচিত পতাকা পথ করে উড়াই দিতেছে এগুলা করে এই লাইনের যারা আছে সবাইকে বিপদে ফেলে দিতেছে আমরা মনে করি এই সমস্ত জিহাদিরাও প্রকৃত অর্থে জিহাদের অপব্যাখ্যা করে প্রকৃত জিহাদের রাস্তা থেকে তারা দূরে সরে গেছে তারাও সেরা তেমস্তা কেমন রূপ তো নবীদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে সাহাবা এ সাথে যারা বিদ্বেষ পোষণ করে জিহাদিদের সাথে যারা প্রকৃত জিহাদি সুহাদা তাদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে যারা নজরে দেখে ওই উমক ইমাম মানি না ইমামে শাহিয়া মারিনা ইমামে আবু হানিফা মানি না মালিক মারিনা কাউকে মানি না আমি শুধু রসুলকে মানি আরে রসুল নিজে বলেন নাই এই কথা কোরআন নিজে এই কথা বলে নাই যে শুধু রসুলকেই মানতে হবে রসুলকেই মানব কিন্তু রসুলের কথার ব্যাখ্যা যেই সমস্ত মানুষরা দিয়েছেন তাদের থেকে তুমি ব্যাখ্যা তো গ্রহণ করবা তুমি নিজে নিজে তো ব্যাখ্যা দিতে পারো কোনো ইমামকে মানামানি সরাসরি রসুলকে অস্বীকার করা এই কথার কি জবাব আল্লাহ তালা নিজে বলতেছেন আল্লাহ যাদের উপর নিয়ামত দান করেছেন যাদেরকে ধন্য করেছেন তাদের পথ তোমরা অনুসরণ করো এখন কাদের উপর আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন শুধু নবীর কথা আল্লাহ বলেন নাই আল্লাহ তালা যদি শুধু নবীর কথা বলতেন তাহলে আমরা মনে করতাম শুধুমাত্র নবীর পথই সিরাতে মুস্তাকিম আল্লাহ তালা এটা বলেন নাই আল্লাহ তালা নবীর সাথে সাথে সিদ্দিকদের কথা বলেছেন নবীর সাথে সাথে সুহাদাদের কথা বলেছেন নবীর সাথে সাথে সালাফে সালহিদ অতীতের বুজুরগান ক্রামের কথা বলেছেন তাদের পথ যারা অনুসরণ করবে তারাই সিরাতে মুস্তাকিমের উপর আছে তাইলে অতীতের ওলামায় ক্রামকে বাদ দিয়া শুধুমাত্র কোরআন আর সুন্না এই কথা বলে আমি দিনের উপর চল আমার জন্য কঠিন এটা সেরাতে বোস্তাকিম হতে পারে না যে কারণে কথাটা বলা যেই ব্যক্তি কে নিয়ে বাজে মন্তব্য করেছেন ডাকু বলেছেন নওয়জবুল্লাহমিন জালি মোহাম্মদ সোল্লা আলি আসাল্লাম ওই ডাকাতদের খোরাক দেওয়ার জন্য হজের ব্যবস্থা করেছেন এইরকম মন্তব্য যিনি করেছেন নওয়জবুল্লাহমিন জালিক নিঃসন্দেহে নিঃসন্দেহে তার ইমান চলে গেছে নিঃসন্দেহে নিঃসন্দেহে তার ইমান চলে গেছে এই রকম ব্যক্তির সাথে ক্ষোভ প্রকাশ করা ঘৃণা করা এটা আমার ইমানের দাবি এটা দলের বিষয় নয় এটা দলের বিষয় নয় আপনি যে দলই করেন কোনো অসুবিধা নাই আপনার নিজের দলের লোক যদি হয় কিন্তু আপনার আসল দল তো কেলিমাওয়ালা দল আমি কেলিমাওয়ালা এটা আমার মূল দল যেই দল আমাকে জাননাতে নিয়ে যাবে আমার দলের বিরুদ্ধে গেলেও আমি ওই লোককে ঘৃণা করতে ঘৃণা করতে হবে এটা ইমানের দাবি যাই হোক ওই ঘৃণা প্রকাশ করতে যায় যেন আমি ওই নামের উপর হামলাটা না করি নামের উপর হামলা করলে তো আমার রবের উপর একটা খেয়াল রাখা বিষয় আছে ওই যে হচ্ছে অতি আবেগী হইয়া আবার বাড়াবাড়িও করি অনেক ক্ষেত্রে হিন্দুস্তানের ইন্ডিয়ার প্রেসিডেন্ট মারা গেলেন হ্যাঁ এ পি জে কালাম মিসাইল ম্যান যারা হ্যাঁ ইন্ডিয়ার বড় বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী মারা গেলেন হায় আল্লাহ আল্লাহ অনলাইনগুলোতেগুলো আমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাই কথাগুলো আপনাদেরকে শেয়ার করতে আপনাদেরকেও আপনারাও কেউ কেউ বলতে পারে এক থেকে বিরক্ত থাকা তিনি মুসলমান ছিলেন না কথা তিনি মুসলমান ছিলেন না নামটা আপনাদের কাছে মুসলমান মুসলমান মনে হয় কিন্তু তিনি মুসলমান ছিলেন না পরিবার মুসলমান থাকতে পারে নামটা মুসলমান থাকতে পারে নামটা আপত্তিকর আবদুল কালাম কালামার কোনো কিংবা চক কাম নয় কালামের বান্ধা কেউ হতে পারে না আবুল কালাম আমাদের অঞ্চলে নাম কিন্তু আবদুল কালাম রাখে না তার পরিবারটাও জাহের পরিবার ছিল ইসলামের দিক থেকে সেই দৃষ্টিকোণ থেকে তার পরিবারটাও জাহের পরিবার ছিল যে তার একটা শুদ্ধ নামও তারা রাখতে পারে নাই তেই বড়ো বিজ্ঞানী সাধুবাদ জানাই আমরা এত বড়ো বিজ্ঞানী এই বিজ্ঞান দিয়ে মানুষ ধ্বংসেরই অস্ত্র আবিষ্কার করেছেন শান্তির জন্যে মানুষের আরামের জন্যে নিরাপত্তার জন্য কিছু করেন নেই করেছেন মানুষ ধ্বংসর যে কাজ ওইটাই করেছেন সেটা ভিন্ন বিষয় আমাদের যে আপত্তির জায়গাটা সেটা হচ্ছে ইন্তঃকালের পর মৃত্যুবরণ করার পর আমাদের বহু ভাইকে দেখেছি আমরা তাকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন ইন্না জন পড়েছেন তার জন্যে জান্নাতের ফ্যাসার জন্য দোয়া করেছেন ও ভাই তার সন্তান ছিল সাহাবি আবদুল্লাহ ইবনে আবদুল্লা ইবনে তার নামও আবদুল্লাহ বাবার নামও আবদুল্লাহ ছেলের নামও আবদুল্লাহ পার্থক্য হয় পরবর্তী নাম দিয়ে মানে পরের অংশ দিয়ে যে প্রথম আবদুল্লাহ হচ্ছে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ এরপর আবদুল্লাহ হচ্ছে আবদুল্লা বাবা মোনাফিক ছেলে মুসলমান সাহাবিখ এখন সন্তান তো বাবার জন্য দরদ রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের কাছে যারা দুইটা আবেদন করছেন ইয়া রসুল আল্লাহ আপনার একটা জামা যদি আমার বাবার জন্য বরাদ্দ দিতেন কাফনের কাপড় হিসেবে হয়তো রুসিলাই আল্লাহ তারা তাকে নাজার দিয়ে দিতেন আর আপনি যদি তার জাহাজাটা করাই রসুল করিম সাল্লাম চিন্তা করলেন বদরের যুদ্ধের সময় আব্বাস পক্ষ হয়ে যুদ্ধ করতে আসছে ওইখানে তিনি গ্রেফতার হয়েছেন রসুল করিম সাল্লাহ আলিমের চাচা আব্বাস রাদি আল্লাহ গ্রেফতার হয়েছে এখন ওনাদের দু যখন গ্রেফতার করে বেজে রাখা হয়েছে হাজার আব্বাস নজিআল্লাহ তাহার গায়ে কোনো কাপড় ছিল না খালি গায়ে বন্দি রসুল করিম সাল্লাই এর এই দৃশ্যটা কষ্ট লাগছে চাচা এখন তার গায়ে একটা জামা জড়ানো দরকার কিন্তু ওনার স্বাস্থ্য এত লম্বা লম্বাচরা ছিল তিনি ছিলেন যে কারো জামা তার গায়ে লাগানো হতো না আবদুল্লা ওবাই ইসালুর মুনাফিক সর্দার সেও এরকম উঁচা লম্বা ছিল তার গায়ের জামাই রাখবে ওই সহযোগিতাটা সে করেছে রসুলের চাচার গায়ে একটা জামা জড়াই আছে আদালত রসুল করিম সাল্লাম চিন্তা করলেন যে ঠিক আছে আমার জামা দিয়ে তো নাজাত হবে না এটা রসুল ভালো করেই জানে আমল ছাড়া নাজাতের আর কোনো ব্যবস্থা নাই আমল ছাড়া নাজাতের ব্যবস্থা যদি হইতো তাহলে প্রত্যেকে মৃত্যুর সময় তার কাফনের সাথে একটা করে প্রাণ সে ঢুকিয়ে দিত কারণ এর চেয়ে বরকতওয়ালা জিনিস আর কি আছে কিন্তু এই সমস্ত জিনিস দিয়া ওই সমস্ত কারবার দিয়া কারো নাজাত হবে না কারোনা নাজাতের পদ্ধতি পথ একটাই আমল আর কোনো পথ নাই এই ক্ষেত্রে আমরা অনেক কথা বলি বললে আমাদের অনেক ভাইয়ের গায়ে লাগে সে বহু আগে এক কথা বলেছি কদিন আগেও এক ভাই আবার ক্লিয়ার হইতে আসছে আমার কাছে কি বললেনটা কি আপনি বললাম কোনো পীর কোনো খাজা সে হক্কারি হোকার না হোক না হোক ভণ্ড হলে তো প্রশ্নই আসে না এটা অসম্ভব আমার রসুল ফাতেমা রাহুমা ফাতেমা নিজেকে রক্ষা করেন আমি কিন্তু কিছুই করতে পারবো না আমি তোমার কোনো কিছু করতে পারব রসুল তার মেয়েকে বলতেছে না আমি তোমার কিচ্ছু করতে পারবো না আর আমার বাবা আমাকে জাননাতে পৌঁছায় এটা বললে আমাদের অনেক ভাইয়ের মুখ লাগে কারণ তিনিও তার বাবার কাছে এই কথা শুনেছেন যে হাসরের মাঠে আমরা তিনি দেখব আরে ভাই জাহাজ আসবে করতে গা হাসোর মাঠে জাহাজ আসবে করতে গা হাসুরের মাঠে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ আছে না এনআসি এনআসি করতে করতে জান বেরিয়ে যাবে হ্যাঁ তো যে কারণে কথাটা বললাম হাজরত রসুলি করিম সাল্লা আলি আসলামের জামা দিলেই যে মুনাফিক সর্দার জাননাতে যাবে এটা তো হবে না রসুল জানেন কিন্তু ওই যে বদলা দেওয়ার জন্য চাচার গায়ের জামা যেন এই কথা কেউ বলতে না পারে যে মুনাফিক রসুলের চাচার সহযোগিতা করেছে যে না আমার বদলা দিয়ে দিলাম আমার চাচার গায়ের জামার বদলা এই উসিলে দিয়ে দিলাম যাও ঠিক আছে না ও রসুল নিজের একটা জামা দিয়ে দিছে এবার জানাজা বানানোর ব্যাপার আসছে রসুল মনে মনে চিন্তা করতেছেন ঠিক আছে জানাজা পরাইয়া দিয়ে আল্লাহ তালা কবুল করণেওয়ালা যদি মাফ করলো আমার জানাজা রসিলাই যদি মাফ করলো এটা তো আল্লাহর বিষয় রসুল দাঁড়াবেন দাঁড়াবেন ভাব হয়তো অমরদুল্লাহ কিন্তু নিষেধ করতেছেন ইয়া রসুল আল্লাহ মুনাফিক সে ওহুদের মাঠে ঝামেলা করেছে যুদ্ধে গিয়া পথের মধ্যে আরও কিছু সঙ্গে নিয়ে ফেরত আসছে এটা অনেক খারাপ অনেক সমস্যা হয়েছে ইমানদারদের দিলের মধ্যে এটা লেগেছে অনেকেই হয়ে গেছে যে ব্যক্তি কুফুর অবস্থায় মারা গেছে আপনি কখনো তার জানাজা করতে পারবেন না তার কবরের পাশেও দাঁড়াতে পারবেন তার জন্য কোন মাখফতের দোয়া যে বেমান হয়ে মারা যাবে সে যেই হোক আমার আপনজন জন হোক তার জন্যে মাফুরাতের দোয়া করা যাবে না হেদায়তের দোয়া করা যাবে জীবিত থাকা অবস্থায় মৃত্যুর পর তার হেদায়তের রাস্তাও নেই এই জন্যে মৃত্যুর পর আর কোনো দোয়া হ্যাঁ মৃত্যুর আগে দোয়া করা যাবে সেটা হচ্ছে হেদায়তের দোয়া এই জন্যে সালাম যখন আমরা দেই কোন অবস্থিতকে সালাম দেওয়ার টিনিয় আর সালাম ও আরেই কুমিনা সালাম হচ্ছে তোমার পিছনে হেদায়ত পাইলেই সালাম রাখ দিয়ে রাখলাম এই হচ্ছে দোয়ার উদ্দেশ্য সরাসরি সালাম দেওয়া যাবে না কারণ তার জন্য সালামতের রহমতের দোয়া করা যাবে না নিষেধ করেছেন কাজী একজন বড় ব্যক্তি তার নামটা মুসলমান দেখেই আমি যদি ভাবি মুসলমান আর তার জন্য দোয়া করতে থাকে আর জান্নাতে পৌঁছাতে থাকে ও ভাই বুঝে শুনে পুরাণের এই আয়াত জানার পরে যদি কেউ করে তার ইমান চলে যাবে ইমান চলে যাবে আমি অস্বীকার করছি আল্লাহুল আল্লাহ রসুলকে যারা অস্বীকার করেছে তাদের জন্য আমার কিসের দোয়া কোন দোয়া নাই কোন নাই তে নিয়ে আল্ র কোন দোয়া কিছু নাই আল্লা আমরা এটাই বলবো আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এখানে আমাদের বলার কিছু নাই তো ভাই এই বিষয়গুলো সতর্ক থাকা শব্দ ব্যবহারে আমার আমার জন্য ইমানের প্রশ্ন যে ইমানের প্রশ্ন এমন কিছু না বলে যেটা আমার ইমানের মধ্যে আঘাত আসে আমার বিশ্বাসের উপর আঘাত আসে আমার রবের নামের উপর আঘাত আসে সতর্ক থা সতর্ক থাকা সতর্ক থাকা কোনো কথায় কোন আমলে কোনো কাজে আমার ইমান যেন চলে না যায় খুব স্পর্শকাতর বিষয় আল্লাহ তাল আমাদের ইমানকে হেফাজত করেন শেখ মুক্ত জীবন দান করেন আমল যাই হোক ইমানটা যেন সিরিপ মুক্ত হয় তাই না যা একটা ব্যবস্থা আছে আর সারা জিন্দিকে আমল করলাম ইমানটা যদি সিরিকওয়ালা হয় আল্লাহ তো মাফ করবেন না আল্লাহ তালা ও আদা করে রাখছেন তো কাজে আমার সমস্ত কথা বার্তা আমল আখলা চরিত্র আকৃদা বিশ্বাস সব যেন সিরিপ মুক্ত হয় আল্লাহ তালা সে তো ফিকা নায়াত করে না সাথে সাথে আপনাদের জন্য তো আমি দোয়া করি সময় আমার জন্য একটু দোয়া করেন শরীরটা ভালো যাচ্ছে না অনেক দিন থেকে দেখতেছেন আল্লাহ তালা যেন সুস্থ করেন আল্লাহ আলহামা মহম্মদিন আব্দুল্লাহ اللهم اللهم انت السلام منك السلام تباركت ربنا وتعالى تياد الجلال والاكرام لا اله الا الله وحده لا شريك له له النعمه وله الفضل وله الثناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا همما إلا فرجته